أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأعراب أشد كفرا ونفاقا وأجذر أن لا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم আলহামদুলিল্লাহ লাখিদ শিক্ষা লাভ করার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য দাসুল কোরআনে বসার তফ্রিক দান করেছেন এই জন্য রব্বুল আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ গতকালের আলোচনায় ওই সকল অবস্থা বর্ণনা করা হয়েছে যারা নিজেদের মাল এবং যান তারা জিহাদে অংশগ্রহণ করে না অথচ মুসলিম সমাজের মধ্যেই তারা ইসলামিক পরিচয় নিয়ে বসবাস করে তাদের তাদের কর্মকাণ্ড এবং তাদের সাথে প্রকৃত মুসলমানদের কি আচরণ হওয়া দরকার সেই বিষয়ে আলোচনা করা হয়েছিল আজকে আরবের সেই পল্লি অঞ্চলের নিরক্ষর সাধারণ লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে এখানে আল্লাহ সুবাহ পল্লী অঞ্চলের লোকেরা পুফুরি এবং নেপাকের ক্ষেত্রে খুবই কঠোর আর তারা আল্লাতার রাসুলের প্রতি যে বিধি বিধান নাজিল করেছেন এইগুলো জানে না এবং এর উপযুক্ত না জানাই তাদের এটা উপযুক্ত হোক আল্লাহ আলীমন হাকিম এবং আল্লাহ এখানে মরু অঞ্চলে কৌশলী শহরের বাইরে যারা বসবাস করে গ্রামাঞ্চলে যারা বাস করে তাদের কথা বর্ণনা করা হয়েছে যে এদের পুকুরি এবং নেপাক টা খুবই আর এরা এত মূর্খ নির্বুধ যে আল্লাহ তার রাসুলের প্রতি দিনের যে বিধি বিধান নাজিল করেছেন এইগুলো তারা জানে না আর তাদের উপযুক্তই এরা অজ্ঞ থাকারই উপযুক্ত এরা এর বড় কারণ ছিল মরু অঞ্চলে শহরের বাইরের পল্লী অঞ্চলে এবং সেখানে আলেমদের তারা দূরে ছিল যেই কারণে তারা খুবই অজ্ঞ এবং নির্বুধ নির্বুধ আর অজ্ঞ এবং নির্বুধ হওয়ার কারণেই তারা কুফরি এবং নেফাতাকে শক্ত করে ধরেছে ग्रामा बसबसरे जरा सब समय शिकार सम्मान था असतर्क निर्बुल और जरा ररबारे उठा बसा फैटन पतित है ग्रामांच कठूर ज्ञान मानविक मूल्यबोधित चर्चाधि कठुर हृदय रसुल्ला গ্রাম্য লোকের হাদিয়া গ্রহণ করেছিলেন হাদিয়া দিয়েছিল। সে যেহেতু হাদিয়া দিয়েছে তাকে খুশি করার জন্য গুণ বেশি হাদিয়া তাকে তিনি বিনিময় হিসাবে দিলেন তাকেও তিনি হাদিয়া দিলেন এবং সে যা দিয়েছিলেন সে কয়েক গুণ বেশি দিলেন কিন্তু এর এরপরও সে খুশি হয়নি তিনি যতই দেন সে আরো চায় এরপর তিনি বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো গ্রাম্য লোকের হাদিয়া আমি যারা শহরবাসী সাকিব বলতে সাইফের অধিবাসী সেই শহরের অধিবাসী সেই সময় বড় বড় শহরের নামগুলো বললেন মক্কা মদিনায়েছি আল্লাহ সুবাহ যত নবিরসুল পাঠিয়েছেন সব শহরবাসীদের মধ্য থেকে পাঠিয়েছেন কোনো মরু অঞ্চল বা গ্রামাঞ্চলের কোন নবী তিনি সামনে বসে দিনী আলোচনা করছিলেন তিনি নাহওয়ানদের যুদ্ধে ওনার একটা হাত হারিয়েছিলেন তখন এক গ্রাম্য লোক সেখানে উপস্থিত ছিল সে বলল যে আপনার কথাগুলো খুব সুন্দর আপনার হাতটা কাটা দেখে আমি তো সন্দেহে পড়ে আছি তখন তিনি বললেন তোমার সন্দেহে পতিত হওয়ার কারণ নাই এটা তো আমার বাম হাত কাটা ডান হাত নয় তখন সে বলল জানি না চুরির অপরাধে লুকেরা ডান হাত কেটেছে না বাম হাত কেটেছে তখন তিনি এই আয়াতটি তখন সাথে সাথে তেলাওয়াত করলেন সে গ্রাম্য লুকেরা কুফরি এবং নেফাফের ক্ষেত্রে তারা খুবই কঠোর এবং আল্লাহ তার রাসুরের প্রতি যা নাজিল করেছেন বিধিবিধান থেকে এই ব্যাপারে তার স্বামী নির্বুধ সে এটাও জানে না চুরির অপরাধে কোন হাত কাটা হয় কাটা হয় এটাও সে জানে না ওনার হাতটা কাটা গিয়েছে যুদ্ধের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা করতে গিয়ে বাম হাতটি কাটা পড়েছে চুরির অপরাধে যদি মজিদে এই সকল লোকদের তাদের কুফরির মাত্রাটা এবং নেফাকের মাত্রাটাকে অধিক হিসাবে পেশ করা হয়েছে আর এর বড় কারণ যে জিনিসটা সেটা হল এরা তাদের এলিম নাই তাদের জ্ঞান বিবর্জিত তাদের কোন শিক্ষা দীক্ষা নাই আর এই শিক্ষা দীক্ষা না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে এলিম না থাকার কারণে আল্লাহ তার রাসুলের প্রতি যে দিন পাঠিয়েছেন সেই দিনের মধ্যে যে হদুদ যে বিধি বিধান দিয়েছেন এইগুলো না জানার কারণে তারা তাদের ধরেছে। আর যদি তারা মুসলিম হওয়ার মোনাফিক আর এই নেফাজিটা করত আর এর উপযুক্ত তারা আল্লাহ সুবাহ এলিমটা বন্টন করেন এলিম আল্লাহ বন্টন করেন আল্লাহ জানেন সে জ্ঞান এই মরু অঞ্চলের এই লোকগুলো এত নির্বুধ ছিল অশিক্ষিত ছিল দিন সম্পর্কে অজ্ঞ ছিল আল্লাহ তার রাফেলের প্রতি যে হুদুদ নাজিল করেছেন যে বিধি বিধান গুলো নাজিল করেছেন সেইগুলো সম্পর্কে তারা ছিল অজ্ঞ তার এগুলা কিছুই জানত না আর না জানাটাও ছিল তাদের উপযুক্ত মানে তাদের জ্ঞানী হওয়াটা তাদের মানায় না মানে অজ্ঞ থাকারই উপযুক্ত এরা আরেকটা বলে দিয়েছেন এরা অজ্ঞ থাকারই উপযুক্ত এদের বৈশিষ্ট্যটা এমন এই জন্য তাদের কুকুর এবং নেফাচের মাত্রাটা অতি এপর আমরা সামনে অগ্রসর হলে এদের অবস্থা আরো দেখতে পাব আল্লাহ বলছেন এই গ্রাম্য লোকদের মধ্য থেকে এমন লোকেরা আছে रसा थे तरफ मंद अवस्थाय तुम्हारा दूरवस्थाय पतित हो सकल मंद अवस्था तर पतित आल्ला सबको सुनेंगे जी एक आलोचना करीब मरु अंचले जरा बस करत कुराइश द्वारा गोटा आरब अंचले कुरेश व्यापक प्रभाव प्रतिपत्ति কারণ কোরআশদের এই প্রভাব বড় কারণ ছিল তারা জিম্মাদার মোতাবালিক আর সারা দুনিয়ার মানুষ তখন ওইাগরে আইয়ামে জাহিলিয়ার যুগেও কাঁবাগরের সোয়াফ এবং হজ এগুলো অবাদত হিসেবে লোকেরা গণ্য করে পালন করত এই জন্য কুরাশদের একটা প্রভাব ছিল আরো বড় কারণ ছিল তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব কুরাইশের লোকেরা ছিল জ্ঞানী শিক্ষিত এবং অর্থনৈতিক তারা ছিল খুবই সচ্ছল গ্রামের লোকদের চেয়ে এইজন্য গ্রামের লোকদের উপর এদের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল আর এই কুরাইশটা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের নবতকে মেনে না নিয়ে তারা বিরোধিতার ক্ষেত্রে যখন তারা কঠোর ভূমিকা পালন করল तर प्रभावित लोकराम्ला सल्ला हिजरतम विजय प्रतिक प्रथम जुद्ध बदर बदर जन संघित हल मुसलमाना विजयी हलन तक মদিনার মধ্যে যে সকল মুনাফিকরা ছিল সেই মুনাফিকরা তখন বাহ্যিকভাবে তারা ইসলামের আনুগত্য প্রকাশ করতে পারল এবং মদিনার আশপাশে গ্রামাঞ্চলে যারা বাস করত সেই সকল লোকেরা ওই সময়ও ইসলামের বিরোধী তার ক্ষেত্রে কঠোর ছিল বিভিন্ন সময় তারা মদিনা হামলা করারও চিন্তা ভাবনা করত চেষ্টা করত কারণ তারা ওই যে প্রথম দিকে ইসলাম এবং মুসলিমদেরকে তাদের শত্রু হিসাবে গ্রহণ করেছে সেই ইসলাম এবং মুসলিমদের যে বৈশিষ্ট্য সে আদর্শ তারা এটা মূল্যায়ন করার এটা জানা বুঝার কোনো চেষ্টা করেনি ওই প্রথম একটা বিদ্বেষ পয়দা হয়েছে ওই বিদ্বেষটাকেই তারা লালন করেছে এই তারা বিরোধিতার ক্ষেত্রে খুব কঠোর ছিল এরপর যদি আমরা দেখি হুদির পরে মদিনার আশপাশের অঞ্চলগুলোতে যে অঞ্চল গোত্রগুলো ছিল শহর কেন্দ্রিক এদের মধ্যে দাওয়া বেশি প্রচারিত হয়েছে এবং এইসব অঞ্চলে গ্রামাঞ্চলের যে শহরাঞ্চলের লোকেরাই বেশি মাত্রায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইস্তাম গ্রহণ করেছে আর এই দুই বছরের প্রচেষ্টায় এই শহর অঞ্চল লোকেদের ইসলাম গ্রহণ করার ফলে মরু অঞ্চলের লোকেরাও অনিচ্ছা সত্ত্বে তারা ইসলাম গ্রহণ করেছে এটা আগ্রহ করে নয় বুঝে শুনে নয় যে এটা ভালো এই মনে করে নয় দেখছে যে সবাই ইসলাম গ্রহণ করছে এখন ইসলাম গ্রহণ না করলে তো আমাদের অসুবিধা এই জন্য তারা ইসলাম গ্রহণ করত এইভাবে এই দুই বছরে माम व्यापकता बृद्धि पृ क्यों सकल लोकदेल पकृत एलिम दे सूझ एलिम तर्जन करार्ज आग्रह प्रकाश करनी आसें भावे शहर लोक इसलमार् कुरान जानार हादीजान आग्रह मरुअल लोकधे से आग्रह ना आग्रह ना थार कारण तरह अज्ञात गलत যেই কারণে তারা বাহ্যিক ভাবে মুসলমান যখন নিজেদেরকে দাবি করছে প্রকাশ করছে তাহলে মুসলমানদের বাহ্যিক কিছু কাজ তো তাদের করতে হয় সেই হিসেবে তারা করত এটা পছন্দ করে করত না এদের কয়েকটা শ্রেণী ছিল যেমন কোনো গুত্রপতিরা নেথরা তারা মুসলমান হয়ে গেছে গুত্রের প্রধান ব্যক্তিরা মুসলমান হয়ে গেছে সেই গুছের মধ্যে সাধারণ নির্বুধ মানুষ যেগুলো আছে এই নেতারা ধরে ধরে নেতাদেরকে মুসলমান এখন নেতারা মুসলমান হয়ে গেছে তার অনুসারীরা এখন দূরে থাকে যেমন করে এদেরকে তারা ধরে ধরে মুসলমান বানাত সেই কারণে নেতাদের দেখাদেখি তারা মুসলমান হয়েছে কিন্তু ইসলাম বুঝে শুনে গ্রহণ করেনি এখন যেহেতু তারা মুসলমান হয়ে গেছে ইসলামের হুকুম হাকাম তখন সরাসরি তারা অস্বীকার করতে পারে না এই জন্য তারা সালাত আদায় করত যখন তাদের উপর যাদের উপর জাকাত খরচ হত সেই জাকাতটাও তারা দিত জিহাদের জন্য তাদেরকে যখন দান করার জন্য বলা হতো অন্য সবাই যেভাবে দেয় তখন তারাও এটা দিত কিন্তু এটা কোন এবাবত হিসাবে তারা এটা দিত না তারা মনে করত যে তাদের জন্য একটা জরিমানা অর্থদণ্ড তাদেরকে যেন জোর করে তাদের কাছ থেকে সম্পর্কটা কেড়ে নেওয়া হচ্ছে এটা জরিমানা হিসেবে তারা দিত বাহ্যিকভাবে নিজের পরিচিতিটা মুসলিম পরিচিতিটা ধরে রাখার জন্য পছন্দ করে দিত না আর যেহেতু তাদের নিয়মিত এইভাবে অর্থদণ্ড দিতে হয় তাদের তাদের অনুযায়ী অথচ এটা ছিল আল্লাহর এবাদত মালী আবাদত ডাকাত দেওয়া জিহাদের পথে খরচ করা এটা অ্যাবাদত কিন্তু সেই আবাদতটাকে এবাদত মনে করতো না মনে করত তাদের জন্য এটা জরিমানা করা হচ্ছে আর এই জরিমানা মনে করার কারণে এরা সব সময় অপেক্ষায় বসে থাকতো। থাকত রব্বাসম তোমাদের মন্দ দিনের জন্য দাওয়া এটা রাতনের বহু বচন দায়রা হল এটা আবর্তন সেই আবর্তনটা কি ভালো অবস্থা থেকে খারাপ অবস্থায় আবর্তন করা এটাকে বলা হয় দায়রা তোমাদের এখন ভালো অবস্থা মুসলমানদের এখন ভালো অবস্থা সম্মানজনক অবস্থা এরা সবসময় অপেক্ষায় করতো থাকতো যে মুসলমানরা যেন খারাপ অবস্থায় পতিত হয়ে যায় অর্থাৎ তারা যদি কোন যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করে তারা যে এখানে পরাজিত হয় মুসলমানদের শক্তি সামর্থ্য সবগুলোর জন্য ধ্বংস হয়ে যায় তাহলে মুসলমানরা যদি পরাজিত হয়ে যায় তাহলে তাদের অর্থদণ্ড থেকে তারা বেঁচে যাবে আর তাদের টাকা পয়সা হবে না এই জন্য মুসলমানদের সেই খারাপ দিনের অপেক্ষায় তারা থাকত আল্লাহ বলছেন আলাই হিমদা ইউ সেই মন্দ আবর্তন তাদেরই উপর পতিত হচ্ছে সেটা তো তাদেরই কিভাবে তাদের উপর সে মন্দ অবস্থা আসছে যারা ইসলাম গ্রহণ করেছিল এটা ছিল তাদের বড় সৌভাগ্য সবচেয়ে বড় নিয়ামত তারা লাভ করেছিল আর সে ইসলামকে মনে প্রাণে গ্রহণ না করার কারণে তারা যে নেফাকে এবং কুফরিকে আঁকড়ে ধরে আছে সেই দিকে তারা ফিরে যাচ্ছে এটাই মন্দ আবর্তন তাদের যে সম্পদটাকে হিসাবে জিহাদের পথে দেওয়া হিসেবে যেহেতু এটা জরিমানা মনে করে দিচ্ছে এবাদত হিসেবে দিচ্ছে না শুধু দিচ্ছে কিন্তু স্বভাব পাবে না এটা তাদের মন্দ আলোপণ তারা ইসলামের সীমানায় নিজেদেরকে সন্তুষ্টির সাথে গড়ে না তোলার কারণে তারা পূর্বের সেই কুফরির দিকে প্রত্যাবর্তন করছে সেটাই মন্দ আবর্তন তারা সেই কুফি এবং নেপাকটা কি ধরে আছে এটাই তাদের মন্দ আবর্তন এখানে আমরা দেখি এই দুইটি আয়াতে গ্রামাঞ্চলের লোকদের কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে আরবের বিভিন্ন অঞ্চলে পল্লী অঞ্চলে মরু অঞ্চলে যারা বাস করত তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এক তারা কঠোর হৃদয়ে এদের মধ্যে রুক্ষতা বেশি তাদের মধ্যে নম্রতা ভদ্রতা কম আর তাদের কুকুর এবং নেফাকের মাত্রাটাও অনেক বেশি আর তাদের অজ্ঞতাটা এমন যে আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে রাসুলের প্রতি যে বিধি বিধান পাঠিয়েছেন মানুষের জীবন যাপনের জন্য এ ব্যাপারে কিছুই তারা জানে না আর এরা এমন লোক যে এই না জানার অজ্ঞতাকারই উপযুক্ত এরা আল্লাহ বলে দিচ্ছেন তাদের অজ্ঞতার মাত্রাটা নেথা এবং কুকুরের মাত্রাটা এত বেশি যারা অজ্ঞতাকারই উপযুক্ত এই সকল লোকেরা লোকেরা জ্ঞানই হবে এলিম অর্জন এই জন্য এ থেকে তারা বহু দূরে অর্থাৎ তাদের অজ্ঞতার মাত্রাটাও সবচেয়ে বেশি আর আর এই সকল লোকদের মধ্য থেকে সবার কথা এখানে বলা হয়নি কিছু সংখ্যক এটা অংশ বুঝানো হয়েছে যারা আল্লাহর পথে দান করে খরচ করে রাকাত দেয় জিহাজের পথে খরচ করে কিন্তু এই খরচটাকে তার জরিমানা মনে করে নিরুপায় হয়ে সে দিচ্ছে স্বেচ্ছায় সন্তুষ্টির সাথে সে দিচ্ছে না। ইসলামের জন্য যে এটা দান করা জাকাত দেওয়া জিহাদের জন্য খরচ করা এটা যে একাদত এই জ্ঞানটা তাদের নাই তারা শুধু এতটুকু দেখে তার হাত থেকে কিছু মাল চলে যাচ্ছে এটা তার ক্ষতি হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে দেন না এই সম্পদটা তার হাতে যে আছে এটা আল্লাহ দিয়েছেন কিন্তু সে মনে করে এটা তার অর্জিত তার নিজের এই জন্য আল্লাহ পথে এটা দিলে নিরুপায় গ্রামাঞ্চলের পল্লী অঞ্চলের মরু অঞ্চলের ওই সকল নিরক্ষর বেদুইন সে লোকদের অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে আর এরা সবসময় মুসলমানদের ক্ষতির অপেক্ষায় থাকে মুসলমানরা কুক্ষণ বিপদে পড়ে এই সম্বাদটা জানার অপেক্ষায় থাকে যাতে তার ওই টাকা পয়সা না এ থেকে সে রক্ষা পেয়ে যাবে এই অপেক্ষায় তারা থাকে কিন্তু আসলে এই সকল লোকেরা কুকুর এবং নেপাকের দিকেই তারা প্রত্যাবর্তন করছে যেই থেকে তারা मुक्ति लाभ कर इस्लम ग्रहण करार कारण जो हूँ मुसलमान करूक सकल मुसलमान दलबद्ध हो मुसलमान हूं अथवा स्वेच्छाई हूँ आल्लर पक्ष बड़ नियमतर अदिकारी कम था नियमत हिसे बुजल ना সেই জ্ঞানটুকু তার নাই এটা যে আল্লাহ নিয়ামতামত যেই কারণে সে ওই কুফরির দিকে মোনাফিকের দিকেই সে ফিরে যাচ্ছে এই সকল লোকেরা ওই কুফরি এবং নেফাসটাকে চুর করে আখকে ধরে আছে হুসামিওন আলিম আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন এই বেদইন লোকেরা তারা কি বলে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে মুসলমানদের সম্পর্কে আল্লাহ সব শুনেন। আর তারা যা কিছু করে তাদের কর্মকাণ্ড আল্লাহ জানেন এরপর এই গ্রামাঞ্চলের লোকদের সকল যেহেতু এই প্রকৃতির না তাদের থেকে একটা অংশ আল্লাহ বলেছেন তাহলে আরেকটা অংশ তো ভালোই আছে এখন যদি এ পর্যন্ত শেষ করে দিতেন তাহলে তো সমস্যা ছিল সকল মরু অঞ্চলের মানুষই কুফুর এবং নেপাকের জন্য একেবারে সকল শামিল হয়ে যেত এখানে যে ভালো মানুষ আছে মোমিন আছে মুসলিম আছে এটা কখনো বুঝতে পারতাম না এই জন্য আল্লাহ সেই লুকগুলোকে আলাদা করেছে আর সেই গ্রামাঞ্চলের লোকদের মধ্য থেকে কিছু লোক এমন আছে যারা আল্লাহর প্রতি আল্লাহ আসেরাতের প্রতি ইমানেছে আর তারা যা কিছু খরচ করে এটাকে আল্লাহর নৈকত্য লাভের উপায় হিসেবে মনে করে এবং রাসুলের দোয়া লাভ করার উপায় মনে করে জেনে রাখো যে এইসব লোকদের জন্যই আল্লাহর নৈকত্য আল্লাহ তাদেরকে তার রহমসের মধ্যে প্রবেশ করাবেন নিশ্চয়ই আল্লাহ মেহেরবান সেই মরু অঞ্চলের গ্রামাঞ্চলের এমন লুকো আছে আগে একদল এর কথা বলা হলো আরেক দলের কথা বলা হচ্ছে এমন লুকো আছে প্রকৃত পক্ষই তারা আল্লাহর প্রতি মানে এনেছে এবং আকে প্রতি মানে এনেছে তাদের ইমান অন্য সকল মুমিন যারা শহরবাসী তাদের ইমান থেকে আলাদা নয় তারা যেইভাবে পূর্ববর্তীরা যেইভাবে ইমান এনেছেন তাদের মতোই এদের ইমান আল্লাহর পতি এবং আখরাতের প্রতি এরা প্রকৃত মমিন এরা খালেস মুখলিস এরা ইমানদার এরা আল্লাহর পথে খরচ করে জাকাত দেয় জিহাদের পথে দান করে এই উদ্দেশ্যে দেয় তার এই খরচ করার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে আল্লাহর নৈকুত্য লাভ করা যাবে আর এর মাধ্যমে পক্ষ থেকে তারা দোয়া লাভ করতে পারবে রাসুল তাদের জন্য দোয়া করবেন তারা দান করলে এই আশা করে রাসুলের দোয়াটা তারা আশা করে আর আল্লাহর নৈকুচ্য কামনা করে এই দান করার মাধ্যমে এমন মুমিন লোকেরাও গ্রামাঞ্চলে বাস করে সেই মুমিনগঞ্জ তাদের জান মাল মাল আল্লাহ পথে সুবাহরচ করার ব্যাপারে তারা পিছনে থাকে না এবং তাদের এই জান মাল দেওয়ার পিছনে বড় কারণ যেটা জিহাদের ময়দানে নিজেদেরকে নিয়োজিত করার পিছনে বড় কারণ যেটা সেটা তাকে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন ंदी कमनाल्लाध्य लाभ करतेलम तर दुआ करबें रसुल जदि कारो जो दुआ करें से दुआाता तो साथे साथी कबुल रसुलर दुआ अल्लाह कें ना এখানে সালাতের সলাাতের বহু বচন সলাবাত তাদের যত প্রকারের দোয়ার প্রয়োজন শুধু একটি দোয়া না ইমানের পথে চলার জন্য আল্লাহর পথে চলার জন্য আখেরাতমুখী জীবন যাপনের জন্য তাদের দুনিয়ার সকল প্রকারের বাধা বিপত্তি গুরু অতিক্রম করে দিনের উপর অটক থাকার জন্য তাদের যত দোয়ার প্রয়োজন সকল দোয়া তারা রাসুলের কাছ থেকে কামনা করে बहुबने बला प्रत्याशा शब्द अर्थ एक नयी क्षेत्र विशेषे भिन्न भिन्न अर्थ है सलाद अर्थ प्रधानत पांच अर्थ একটি অর্থ তো আমরা নামাজ পড়ি নামাজ আরেকটি অর্থ হলো হল দু আরেকটি অর্থ হল আরেকটা অর্থ হল হল আরেকটি অর্থ হল দরুদ যদি আল্লাহর পক্ষ থেকে সালাপ হয় তার অর্থ হয় রহমত যদি ফেরেসাদের পক্ষ থেকে সালাফ হয় সেটা হল যদি রাসুরের প্রতি সালাপ হয় সেটা হয় দরুদ আর সাল কেন্দ্র যদি হন আল্লাহ সুবাহানা আল্লাহকে লক্ষ্য করে যদি হয় তাহলে সেখানে অর্থ হল দুয়া ওই ইমানদারগঞ্জ যারা মরু অঞ্চলে বাস করে তারা প্রকৃতপক্ষেই মমিন তারা আল্লাহর প্রতিছে আখেরাতের প্রতি ইমানে এনেছে তারা তাদের মাল সম্পদ জাকাত হিসাবে দান হিসেবে থাকা হিসেবে যা কিছু প্রদান করে এর বিনিময় তারা আল্লাহর কাছে চায় এই খরচের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহ নৈকৃত্য কামনা করে আল্লাহ সান্নিধ্য তাদের জীবনে যত প্রকারের আছে। দিনের প্রতি থাকার জন্য এই সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের দোয়া তারা কামনা করে এর বিনিময়ে এই দানের বিনিময়ে যেহেতু তাদের এই নিয়ত এ কনিষ্ঠ খালিসে তারা তাদের এই নিয়ত করেছে আল্লাহ নৈকত্য লাভের জন্য দান করে রাসুলের দোয়া লাভের জন্য দান করে তাদের এই হলুসিয়তের কারণে আল্লাহ জানিয়ে দেন আলা ইন্হা কুরবাতুল্লাহ জেনে রাখো যে আল্লাহর এই সব লোকের জন্যই এইসব লোকদের জন্য আল্লাহ নৈকুট্য আল্লাহ সান্নিধ্য এই সকল লোকেরাই আল্লাহ সান্নিধ্য লাভ করবে নৈকুট লাভ করবে আল্লাহ সন্তুষ্টি লাভ করবে কারণ তাদের এই দানের পিছনে আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করা আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ সান্নিধ্য পাওয়া আল্লাহ আল্লাহ চিরেই তাদেরকে তার রহমতের ঘরে প্রবেশ করাবেন এখানে করবেন প্রবেশ করাবেন রহমতের মধ্যে এখানে রহমতের ঘরের মধ্যে তাদেরকে প্রবেশ যেখানে শুধু রহমত আছে আর কিছু নাই আল্লাহ সুানাহতালা প্রথমত তাদের ওই কামনা তাদের সাধনা যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা গ্রহণ করে নিয়ে তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন যে তোমাদের জন্যই আল্লাহ নৈকুট্য তাদের নৈকুট্য দিয়ে দিলেন তারা চাইল আল্লাহ আল্লাহ নৈকুট দাম করে দিলেন কত বড় সৌভাগ্য আর সাথে সাথে আল্লাহ দিলেন। অচিরিকেন্লাহ তোমাদেরকে তার রহমতের ঘরের মধ্যে প্রবেশ করাবেন আর আল্লাহ তার বান্ধার জন্য যদি রহমতের ফায়সালা করে নেন সেই বান্দার ইহকাল পরীক্ষা পরকালে তার আর কোনো অভাব নাই তার সকল প্রয়োজন মিটে যায় আল্লাহর যে হল যদি সেই রহমত লাভ করে দুনিয়া আফেরাতে আর কিছু তার প্রয়োজন নাই আর যদি রহমত থেকে বঞ্চিত হয় সারা দুনিয়ার সব কিছুই যদি পায় যদি পায় তথাপিও তার অভাব থেকে যায় তার কোনো কিছুই তার অভাব পূরণ হয় না কোন কিছুর দ্বারাই সে প্রশান্তি লাভ করতে পারে না তৃপ্তি পায় না আল্লাহর বান্দাদের মধ্য থেকে কিছু সংখ্যক বান্দা আল্লাহর গড় মধ্য থেকে কোনো একটি গড়ে যখন একত্রিত হয় আর সেখানে তারা কুরান থেকে ফেলাওত করে এবং কোরআন মজিদের দার্স সেখানে পেশ করা হয় নিজের পক্ষ থেকে প্রশান্তি নাজিল করেন আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে রহমান আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে আর আল্লাহর রহমতের ফেরে তাদের চতুর দিক থেকে গেরাও করে রাখেন আর সে আল্লাহ তার নিকটবর্তী যে রয়েছেন তাদের সাথে এই লোকগুলোর নাম ধরে ধরে তিনি আলোচনা করেন জিকির করেন আল্লাহ স্মরণ করেন যে অমুক জায়গায় অমুক ঘরে অমুক অমুক কোরআন তেলাওত এবং বার্সের মধ্যে বসা আছে এই লোকগুলোর মর্যাদা আল্লাহ আরো আল্লাহ জিকির অর্থ কি অর্থ যে বুঝেন স্মরণ করা আল্লাহ কি বান্দাদের জিকে শুরু করে দেন ওই এক নাম ধরে করে কি শুরু করে নাকি তথমি পড়া শুরু করে আল্লাহ না এই লুকগুলোর কথা আল্লাহ স্মরণ করেন এই দিয়েছে তার বংশ মর্যাদা কখনো সামনে এগিয়ে দিতে পারে না এর টুকি যে ওই দাস থেকে বঞ্চিত হয় সে আমলের ক্ষেত্রে পিছনে পড়ে গেল তার ইয়ে ছাড়া যত প্রকারের মর্যাদা থাকুক তার যত প্রভাব প্রতিপত্তি সুনাম শিক্ষা থাকুক অন্য যত আমল যাই কিছু থাকুক না কেন আল্লাহ আল্লাহ রাসুদাহ কোরআন মুজিদের দার্সের মর্যাদা বলতে গিয়ে এই কথাগুলো বলেছেন এখানে একটি কথা কি আল্লাহ রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে সে আল্লাহর রহমত বান্দাগণ দুনিয়ায় সেই পাওয়ার জায়গা হল দাসুল্লাহ আলহিহালাম বলেছেন এক বান্দার হিসাব আল্লাহ নিচ্ছেন তার আমলের হিসাব নিচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন তুমি কিসের ভিত্তিতে জান্নাতে যেতে চাও সে বলবে দুনিয়ায় আমি এত আমল করেছি এইভাবে ছালাত করেছি শিয়াম পালন করেছি জাকাত দিয়েছি দান কয়রাত করেছি জিহাদ করেছি কত আমলের বর্ণনা সে দিতে লাগবে আমি এত আমল করেছি এর বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ সুবহান একজন ফিরিস্টাকে তাকে সঙ্গী বানিয়ে তাকে পাতালেন একটু ঘুরে আসো আসো তাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে নিয়ে আর যতই অগ্রসর হচ্ছে জাহান নামের গরম বাতাস আসতে আর এই গরম বাতাসের মধ্যে চলতে চলতে তার পিপাশা লেগেছে গলা শুকিয়ে গেছে পিপাশায় কাতর অস্তিত্ব পানির প্রয়োজন তার সঙ্গীকে বারবার বলছে আমাকে পানি দাও আমি পিপাসায় মরে গেলাম মরে গেলাম তিনি বলছেন আর সামনে যাও পানি পাওয়া যাবে এক পর্যায়ে গিয়ে দেখলো এক দৌড়ে তার কাছে আমার গোলা শুকিয়ে গেছে ওই ব্যক্তি বলল আমি পানি তোমাকে দিতে পারি তুমি বিনিময় আমাকে কি দেবে তখন সে বললো তুমি কি চাও তুমি যা চাও আমি তাই দেবো বলল দুনিয়ায় তুমি যত আমল করেছিলে তোমার দুনিয়ার জীবনে যত আমল করেছি না এই মুহূর্তে আমাকে পানিটা দাও তখন সে পানি দিল সে পানি পান করে তার পিপাসা করলো তাকে নিয়ে এখন তো সে রিক্ত হস্ত তার কিছু নাই খালি হাতে আসবে না दुनिया जीवन सकोल एक ग्लसुना दुनियाल सबकिछ पियाला पानी बनीम तुम्हें दिए दिल तुम्हें कि हिसाब दुनिया क्याला पानी पान करिए तुम्हें এখন তুমি এখন খালি কিভাবে জান্নাতে যাবে তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ সুবাহ এখন তোমার রহমত ছাড়া মার নাই আমি জান্নাতে যদি যেতে হয় তোমার রহমত ছাড়া সম্ভব নয় তখন সেই ব্যক্তি যখন আল্লাহর রহমতের উপর বড়টা করলো তখন আল্লাহ সুবাহা হত আয়লা তখন বললেন তুমি যেহেতু আমার রহমতের আশা করেছো। আমি আমার রহমতের দ্বারাই তোমাকে জান্নাতে পৌঁছে দিলাম কোন বান্ধা তার আমলের দ্বারা জান্নাত লাভ করতে পারবে না আল্লাহ রহমত ছাড়া আর আল্লাহর রহমত তখনই পাবে যখন তার জীবনের সকল কর্মকাণ্ড সে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে দুনিয়ার সকল আমল তার বদুনি আমল হোক আর মালি আমল হোক সব কিছু সে করবে আল্লাহর জন্য আর কারো জন্য নয় যখন সে শুধু আল্লাহর জন্যই করবে তখন সে আল্লাহ রহমত লাভ করবে আর যখন এর উদ্দেশ্য অন্য কিছু থাকবে দুনিয়ায় কিছু পাওয়া তখন সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহ অঞ্চলের গ্রামাঞ্চলের প্রতি মানে প্রতি মানে তথাদের নিরমান নিরঙ্কুশ ভাবে আল্লাহর প্রতি এবং আকেরাতের প্রতি মানে এনেছে আর আল্লাহর পথে তারা যে খরচ করে आल्लाध्य पालामेर दुआ समूह अदिकारी तरह जीवन विभिन्न पदे विभिन्न पदक्षेपे विभिन्न क्षेत्र रसुल এইভাবে দান করলে জাকাত দিলে জিহাদের ময়দানে খরচ করলে রাসুল্লাহ তাদের জন্য দোয়া করবেন এই উদ্দেশ্য তাদের থাকে সামনে বস্যু আসছে আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নির্দেশ দিয়েছেন তিনি যেন মোমিনদের কাছ থেকে সেই জাকাত আদায় করেন আর জাকাত যারা প্রদান করে তাদের জন্য তিনি যেন দোয়া করেন তুমি তাদের জন্য দোয়া করো তাদের কাছ থেকে তুমি জাকাত আদায় করো যে জাকাতের মাধ্যমে তাদের মাল সম্পদকে পবিত্র করো তাদের অন্তরকেও পবিত্র করো এবং তাদের জন্য দোয়া করোয়া করো তাহলে যারা জাকাত দিবে তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ তার রাসুলকেও আদেশ করে দিয়েছেন আর এই মুমিনগঞ্জ রাসুলের ওই দোয়ার কথা করে। এরা নিরঙ্কু শালেজ ভাবে তারা ইমানে এনেছে এবং আল্লাহর জন্যই তারা সেই দান কয়দাত করে जेहेतु आल्लर नैच्य आल्लाध्य द्वारा आल्ला जिन की स्पष्ट करे बान्डा जो दुनिया आल्ला उद्देश्य तरह का निंकुश कर और उद्देश्य थे আল্লাহ সুবাহ ওই আমলের দ্বারা যে আমলটি আল্লাহর জন্যই করা হয়েছে একনিষ্ঠ ভাবে নিরক্ষুশ ভাবে ওই আমলের দ্বারা আল্লাহ তার দান আল্লাহর জন্যই করা হয়েছে সাথে সাথে নিজের পক্ষ থেকে আরো বেশি মেহরবানি জয়া আল্লাহ শুধু নৈকুত্যই দিচ্ছেন না সাথে সাথে নিজের রহমতের ঘরেও তাদেরকে প্রবেশ করাচ্ছেন এবং এটা বলছেন অছি করবেন না তাদেরকে আল্লাহ রহমতের ঘরে তাদেরকে প্রবেশ করাবেন রাহিম আল্লাহ তারা এই নিরঙ্কুশে আল্লাহর পথে চলতে গিয়ে ইমান এনে আল্লাহর পথে দান হৈরাত করে দেখাত দিয়ে তারা নিরঙ্কুশ ভাবে যে কাজগুলো করে চলছে এর পরও তাদের মধ্য থেকে কিছু ভুল হতে পারে ত্রুটি বিচ্ছুতি হতে পারে এর মধ্যে যদি তাদের কোন ত্রুটি বিচ্ছিত হয় কিছু গুণাখাতা হয়েও যায় আল্লাহ জন্য তাদেরকে সুবাহ করবেন না তিনি দয়া করে তাদেরকে ক্ষমা করে দিবেন এই এখানের মধ্যে আল্লাহ এই লক্ষ্যটি এনেছেন ইন্নল্লাহুর রাহিম নিশ্চয় আল্লাহ কমাশীল মেহরবান আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন দয়া করে নিজের রহমতের দ্বারা তাদেরকে ক্ষমা করবেন আল্লা উদ্দেশ্য নিবেদিত এই জন্য তাদের ত্রুটি বিচ্ছুতি গুরু অপরাধ গুরু আল্লাহ আর পাঠাও করবেন না বড় করে ধরবেন না গ্রামাঞ্চলের লোকদেরকে মূলত এখানে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে তাদের বর্ণনা দেওয়ার পর এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আল্লাহ এখানে স্পষ্ট করছেন মহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা প্রথম অগ্রগামী হয়েছেন আর পরে যারা তাদের উত্তম ভাবে অনুসরণ করেছেন সেই সকল লোকদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আর এইসব লোকদের জন্যেই আল্লাহ আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন প্রবাহিত সেখানে তারা প্রথম যারা অগ্রগামী দল মহাজির এবং আনসারদের মধ্য থেকে তারা কারা এই ব্যাপারে অনেকগুলো মতভেদ আছে সেখানে অভিমত হল এরা হলো ওই লোক যারা প্রথম কিবলার অনুসারী অবস্থায় কিবলা পরিবর্তনের আগে ইমান এনেছিলেন কিবলা পরিবর্তনটা কখন হয়েছিল মদিনাই হিজরত করার পর সুরকি সতেরো মাস আদায় করেছিলেন এরপর দেন। সেই দুই কিবলার অধিকারী যারা অর্থাৎ ওই সময়ের পূর্বে যারা ইমান এনেছিলেন আনসার এবং মহাজির মধ্য থেকে তারা আসা ইবনে আবিরাবা বলছেন लोक जरा बदर युद्धे अंश ग्रहण कर बदर युद्धे अंश ग्रहणकारी सबे थिनाव्वालीन इमाम शर्मा एरा हल ओ सकल लोक जरा बहने अंश ग्रहण कर सन्दे समय बनुष्ठित तबे थिने आव्वालीन मत गुलासिदोल सकल लूक कथा बला लुकगुल्यारे सकले स्वामी मध्य যারা ওই সাহাবাদের অনুসরণ করবে উত্তম ভাবে সেই সকল লোক হল তারা এখন এই মতভেদের কারণে সেই কিবলা পরিবর্তনের আগে যারা ইমান এনেছিলেন আনসার এবং মুহাজিদের মধ্যে তারাই হন অথবা বদরযুদ্ধের সাহাবাই হন অথবা হুদাই দিয়ার সেই বায়াতেরা দোয়ানের সাহাবাহী হন মূলত এই বিভিন্ন জনের বিভিন্ন অভিব্যক্তি মাত্র এগুলো এখানে যদি ওই অর্থটাই অগ্রাধিকার পায় যেটা সাবিতিনে বলতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যারা ইমান এনেছিলেন এবং ইমান সহকারী তারা মৃত্যুবরণ করেছেন তারাই তো সাহাবা এই প্রথম ইমানকারী আনয়নকারী লোকজন এরা ইমানের ক্ষেত্রে এরা হলেন অগ্রগামী যদি এই অর্থ ধরা হয় তাহলে পরবর্তী লুক পর্যন্ত সকল মমিন যারা ওই শাহাবাদের জামাতকে আদর্শ হিসেবে গ্রহণ করে তাদের অনুসরণ করে চলবে উত্তম ভাবে এর মধ্যে এরা সকলেই সামিল হয়ে যাবে এবং এই ব্যাখ্যাটাই হয়তো অধিকতর যদি ওইখানের মধ্যে এটা সামিল করা হয় তাহলে এরপরে আর ইমানদারগন এখানে সামিল হন না আল্লাহ তো এইভাবে তার কিছু বান্দাদের মধ্য মধ্যেই এই আল্লাহর নিয়ামত সীমাবদ্ধ করে নেবেন তেমন তো মনে করা করা যায় না আল্লাহ তার নিয়ামত এটা আমাদের তার বান্দাদের জন্য তিনি রাখবেন এটাই আশা করা যায় এই জন্য অর্থ যদি হয় এটা উল্লেখ করেছেন তাহলে পরবর্তী যুগের লোক এখানে কেউ বলছেন শুধু তাবি क्योंकि सामिल जरा साहबरण करा तुसरण करम भान उत्तम भाव अनुसरण कर आंशिक नये সাহাবারা দাওয়াত তারা দাওয়াতকে সুন্নত মনে করে সে দাওয়াত খায় মিষ্টি খাওয়া শূন্যত এই মনে করে তারা মিষ্টি খায় এগুলো সুন্নত পালন করে কিন্তু সাহাবারা যুদ্ধের পোশাক পরে খরচ করেছেন এটা পালন করে না এটা তার কাছে আদর্শ নয় আদর্শ হলে মিশাক করা সব পাওয়া যায় বেশি মিশওয়াক যদি সালাত আদায় করা হয় যে সব যায় করে সারা তাবাই করলে সাতাশ গণ সব বেশি পাওয়া যায় সে সোয়াবের প্রতিযোগিতায় আছে এটা খুব সমস্যা নাই বাধা দেবে না মজবুত ভাবে আক্রেপ ধরে থাকে এটার গুণ গান কিন্তু সাহাবাজিরা চলাফেরার সময় সবসময় যে সাথে রাখেন। তলোয়ার সাথে রাখছেন এটা যে সুন্নত এটা কখনো রাখে না তরোয়ার সাথে রাখে না এবং এটা প্রয়োজন মনে করে না যদি কেউ রাখে তার বিরুদ্ধে লোকেরা সাহাবাদের উত্তম ভাবে অনুসারী নয় তারা হয়তো দুই একটা ক্ষেত্রে অনুসরণ করে সাহাবাদের দুই একটা ক্ষেত্রে মাঝে মাঝে যেটা তাদের পছন্দ হয় ভালো লাগে কষ্ট হয় না আরামদায়ক যেগুলো পালন করলে এই দুনিয়ায় পূজা করা সেইগুলো পালন করে। খাওয়া এই মনে করে মানুষেরকে খুব উদ্বুদ্ধ করে দাওয়া খাওয়ানোর জন্য নিজের বাড়িতে কোনদিন কাউকে দাওয়াত দেয় না নিজের বাড়িতে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ালে তার কমে যাবে এইজন্য খাওয়ায় না সব সময় সেই লুবাটুরিহ্বা নিয়ে অপেক্ষায় তাকে দাবাত দেয় এই জন্য দাওয়াত পাওয়ার জন্য এরা হলো ওই কুকুরের স্বভাব যেই কুকুর তার লুবের জিহ্বাটা সবসময় লক্ষিয়ে রাখে আর সেই জিহ্বা থেকে টপ করে পানি পরে যারা কুকুরের মতো তার লুবের জিহ্বাটা সবসময় লড়িয়ে রাখে আর সেইভাবেই বিচ্ছরণ করে চলে এরা হেদায়ত প্রাপ্ত না সিরাতুল মুস্তাকিমের উপর তারা অটল তারা হেদায়তাম খাওয়ার জন্য অপেক্ষা করে কোন মানুষ যদি মারাও যায় তখনও তাদের রূপ এই রুবিগুলো তখন ওই রূপদেরকে উদ্বুদ্ধ করে तो एरा अत्यधिक लुबी लुबे कारण सब समय तुब थे ता कानुष के खावे ना निजा खावर जो पागल था विभिन्न समय मानुष के ब्यापारे उत्साह उद्दीपना देखा सुंदर কিন্তু এই সুন্নত হলো হল মিঠা সুন্নত যেই শূন্যতটা করা যেই সূন্যত পালন করতে গেলে রক্ত দিতে হয় যেই সুন্নত পালন করতে হলে জেলে যেতে হয় যেই সূন্যত পালন করলে চাষির কাছে জুলতে হয় ওই সুন্নতের ধারে কাছে ওরা নেই এই সকল লোকেরা চাহাবাদের অনুসারী নয় যদিও মুখে মুখে তারা বলে চাহাবাদের অনুসারী চাহাবাদের অনুসরণ করে না दान करजिद उत्तम भाव बुझे बुझे शुनेश् কলম দিকে